সাদ রিলাহতালন হতে বর্ণিত তিনি বলেন আমি মক্কায় রোগগ্রস্ত হলে রসিল্লাহ সাল্লা সাল্লাম আমার শুশ্রূষার জন্য আসেন আমি বললাম আমার তো মাল আছে আমি সেগুলো ওসিয়াত করে যাই তিনি বললেন না আমি বললাম তাহলে অর্ধেক তিনি বললেন না আমি বললাম তবে এক তৃতীয়াংশ তিনি বললেন এক তৃতীয়াংশ করতে পারো আর এক তৃতীয়াংশই তো বেশি মানুষের কাছে হাত পেতে পেতে ফিরবে ওয়ারিসদের এমন ফকির অবস্থায় ছেড়ে যাওয়ার চেয়ে তাদেরকে বিত্তবান অবস্থায় রেখে যাওয়া উত্তম আর যাই তুমি খরচ করবে তাই তোমার জন্য সাদকা হবে এমন কি যে লোকমাটি তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দিবে সেটাও সম্ভবত আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করবেন তোমার দ্বারা অনেক লোক উপকৃত হবে আবার অন্যরা অর্থাৎ কাফির সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হবে